মানুষ একজন আরেকজনকে রব বানাবে না রব একমাত্র আল্লাহ এখন মানুষ মানুষকে রব বানায় কিভাবে। মানুষ মানুষকে রবানোর একটি একেবারে স্পষ্ট হাদিস একবার খ্রিস্টানদের এক বিশাল বহর নিয়ে আদি ইম রাদি আল্লাহিসের কাছে আসতে আদি ইবনে হাতেম রাজি আল্লাহ তিনি খ্রিস্টানদের অনেক বড় আলেম আব্বা তা আদিবনে হাতেম অনেক বড় আলেম তিনি আসছেন আইসো বলছেন যে আমার কয়েকটি প্রশ্ন আছে আপনি যদি এগুলোর উত্তর দিতে পারেন আমরা ইসলাম গ্রহণ করবো সোহান এক নম্বর প্রশ্ন হলো আল্লাহ বলছেন আল্লাফাক বলছেন যে এই খ্রিস্টানেরা আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আহবারদেরকে তাদের রোহবানদেরকে রব বানিয়ে নিছে তো তিনি নবী সালাম প্রশ্ন করলেন আমাদের রব বানাই তাহলে আল্লাহ তোমরা সরাসরি তোমাদের আলেমদেরকে দরবেশদেরকে ফির বুজর্গদেরকে রব বানাও নাই বলো নাই যে উনি আমার রব কিন্তু যে বিষয়ে তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এটা করো ইমাম সাহেব বলছে আমরা তো তার কথা মানছি বলেন এটাই হলো আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব বানো আবার তারা যেটাকে নিষেধ করছে যে এটা করিয়েন না এটা হারাম এটা করা যাবে না তোমাদের আহবার তোমাদের রোহবান তোমাদের আলেমা তোমাদের দরবেশ মাসায়ের তোমরা রব বানাইছো তো এটাই হলো একজন আরেকজনকে রব বানো মানে এক মানুষ আরেক মানুষকে গোলাম নির্দেশ দিতে পারে না গোলামি হবে শুধুমাত্র আল্লাহ এখন একজন আরেকজনকে কোনো বিষয়ে যদি নির্দেশ দেয় সেই নির্দেশ যদি আল্লাহ নির্দেশ হয় তাহলে সেটা যদি আল্লাহর নির্দেশ না হয় তখন আল্লাহর গোলামী হবে না তার গোলামি হয়ে যাবে এটাই হলো মানুষকে রব বানো কারণ আমি আপনাদেরকে একটা কথা বললাম যে ভাই আপনারা সবাই এটা আমল করেন কেন আপনারা বলবেন যে আমাদের ইমাম সাহেব বলছে বাস তো কিছু জানার দরকার নেই আপনারা আমল শুরু করে দিলেন যদি সেটা আল্লাহাক না বলেন আল্লাহ রসুল না বলেন তখন আপনারা আমাকে রব। তখন আমি আপনাদের যত যত যত বড় বড় বড় ইমাম, আলেম, আপনাদেরকে কিছু বলুক আপনাদেরকে দেখতে হবে যে এই কথাটা আল্লাহর কথার সাথে মিল আছে কিনা আল্লাহ রসুলের কথার সাথে মিল আছে কিনা আমি কার কথা মেনে চলবো আলেমাদের কথা না আল্লাহ রসুলের কথা এখন তাহলে আল্লাহ এবং তাদেরকে সম্মান করবো কিন্তু না আল্লাহ রসুল কে করবো আনুগত্য করবো ইমামদেরকে আলমোলামাদেরকে সম্মান করবো তাদের আনুগত্য করবো না আনুগত্য ততক্ষণ করবো যতক্ষণ সেটা আল্লাহ এবং রাসুলের হুকুমের সাথে মিলে এটা মনে রাখতে হবে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় আলে মোলামাদেরকে আনুগত্যের জন্য ঠিক করে নিই রাসুলকে শুধু সম্মানের জন্য ঠিক করে নিই রাসুল সম্মান পাওয়ার অধিকারী রাসুল সম্মান পাইলে হলো। কিন্তু ওই আমাদের ইমাম মুস্তাহিদ ফকি তারা আমাদের আনুগত্যের মূল বিষয় তখন এটা রব হয়ে যাবে আল্লাহ বলতেছেন এই বিষয়ে তোমরা আস আহলে খিতাবেরা আর মুসলিমেরা জবাল আর বাহ আল্লাহকে বাদ দিয়ে আমরা একজন আরেকজনকে রব গ্রহণ করবো না